أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد صدق الله رسوله الرقيام الحق لقد خلن المسجد الحرام إن شاء الله آمنين মোহালে পইন আর ওম কাপিমাল আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের সকল প্রকারে সুখী প্রশংসা पक्ष ना दिलीद केल कर उद्देश्य नहीं दार्सल कुरने बसार तौफिक दान कर आलमीन शुक्रिया दाय कल शुकुर सबा एकसाथेस आलहमदुल्ल আমি এখন সুরাতুল থাক ২৭ নাম্বার আয়ত গালাওয়াত করেছি রাসুল্লাহ সাল্লি সাল্লাম যখন হুদাই দিয়ার সন্ধি সম্পন্ন করে সেখানে এহরাম কুলেছিলেন মাতা মুন্ডন করেছিলেন কুরবানি করেছিলেন হোদায় দিয়ায় আর সেখান থেকেই এই অবস্থায় ফিরে এসেছিলেন কোমরা না করেই সেই সময়ে সাহাবাদের মধ্যে একটা বিষয় সন্দেহের ভাব উদ্রেক করেছিল সেটা হলো। যে রাসুল্লাহ সাল্লাম স্বপ্নে দেখেছিলেন কা বাগর টু আপ করছেন মিনায় কোরবানি করছেন মাতা মুন্ডন করছেন কাগরের চাবি রাসুলের হাতে অথচ রাসুল্লাহ সাল্লাহুল আলহাসাল্লামের স্বপ্ন নবুয়তের একটি অংশ সেটা সত্য কিন্তু আজকে আমরা রাসুল্লাহ বিশ্বাস করে আমরা তাওয়াফ না করেই উমরা না করেই আমরা ফিরে যাচ্ছি আর মুশ্রী কিংবনো রাসুল্লাহ সাল্লু আলাই স্বপ্নে দেখে যে উমরা করার জন্য আসছেন এটাও তারা জেনে গিয়েছিল তারাও সমালোচনা করতে থাকল রাসুলের স্বপ্ন তো সত্য হল না প্রেক্ষাপট ছিল মূলত এই আয়াতের এটা তখন এই আয়াতটি নিল করে দেন তো হুদাইবিয়ার চুক্তির পর শাহবাদের মধ্যে এখান থেকে উমরা না করে ফিরে যাওয়াটা ভীষণ কষ্ট করছিল। আর এটা কষ্টকর যে করো। কিন্তু সাহাবারা উঠছিলেন না কারণ তাদের ওটা মেনে তাদের জন্য বড় কষ্ট ছিল যে আমরা কাবার সন্নিকঠে চলে আসলাম আর এখানে আমরা উমরা না করে ফিরে যাচ্ছি তাদের জন্য ভীষণ কষ্টের ছিল তখন রাসুল উল্লাহ সালু আলাই ভাসাল্লাম উঠে তার রাসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লামের পেরেসানি ডেকে দেখে এই সফর সংগনি উনার সিরিজের মধ্য থেকে ছিলেন উম্মে সালমা সেই উম্মে সালমা তখন রাসুল্লাহ সাল্লাহু আলাইহী ভাসাল্লামকে পরামর্শ দিলেন আপনার পেরেশনির তো কোন কারণ নেই আপনি তাদেরকে আগে এই কাজটা করার কথা না বলে আপনি শুরু করে দেন আপনি কুরবানি করেন আপনার আপনার মাথার চুল মুন্ডন করেন আপনারটা শুরু করে যদি দেখবেন তারা এটা করে ফেলবে তখন উম্মে সলমার পরামর্শে রাসুল্লাহ সাল্লু আলহ্লাম কুরবানি গিয়ে দিলেন এবং মাতা মুন্ডন করলেন রাসুলের কাজ শুরু করা দেখে কেউ বসে থাকলেন না সকলেই তারা কুরবানি দিলেন মাতা মুন্ডন করলেন কেউ ছাটলেন। এখানে একটা কথা বলে রাখি যে কিছু সংখ্যক আলেম নারী নেতৃত্বের পক্ষে এই বিষয়টাকে শেষ করে এরা যে কত বড় মূর্খ উম্মে সালমারকে কে কি নবতি দেওয়া হয়েছিল রাসুল্লাহ তিনি একটা পরামর্শ দিয়েছেন নেতৃত্ব উম্মে সালমার নয় নব নেতৃত্ব কর্তৃত্ব সিদ্ধান্ত সব রাসুলের হা কাছে উম্মে সালমা পরামর্শ দিয়েছেন ইসলামে নারীরা পরামর্শ দিতে পারে পরামর্শ নিষিদ্ধ নারী নেতৃত্বের পক্ষে দলিল দিতে গিয়ে ওই জাহিলে মোরক্ষক তার নায়ক নায়িকার যে বেশভূষা ধারণ করে না তারা যখন ওই টিভি অনুষ্ঠানে যায় এই নায়ক নায়িকাদের মতো রাজা গিয়ে যে পোশাক গুলো পরিধান করা হয় ওই বিভিন্ন বিভিন্ন অভিনয়ের পোশাক করে সেখানে যায়। এমন ভাবে তাঁর পোশাক পরিচ্ছদ বোঝা যায় সে একজন রাজা বাদশার মতো সে গিয়েছে সেখানে এদেশের মানুষ এই পোশাকটাকে মর্যাদা দেয় বেশি এই ভন্ডামিপূর্ণ এই পোশাকটা ব্যবহার করে পোশাকটা কি তার ভন্ডামির জন্য একটা আড়াল করার জন্য এটা ব্যবহার করে সে দলিল দিচ্ছে কি নারী নেতৃত্বের পক্ষে মত পথের আলি মুলামাগন ফাতিমা জিন্নাকে সমর্থন দিয়েছিলেন এক একটা দলিল দিয়েছে আর একটা দলিল দিয়েছে এই হুদাই দিয়ায় উম্মে সালমা নারীদের উপর আল্লাহ পুরুষদেরকে কর্তৃত্বশীল করেছেন এবং রাসুল্লাহ আল্লাহ স্পষ্ট হাদিস তিনি বলেছেন ইজা কানা উমারা, উকুম, খিয়ার উকুম, ও আগনিয়া উকুম সামাহা, উকুম বা উমুর উকুম সুরা বাহিনাকুম ফজহরুল আদ খায়দুল্লাকুম মিম বাপমেহান। যখন তোমাদের শাবাসক্ত হবে উত্তম চরিবেের। ধনি লোুকেরা হবে দানশীল। আতোমাদের কাজ কর্ম হবে পরামশের ভিত্তিতে যখন জমিনের নিচের অংশ অংশ থেকেই উপরের অংশ তোমাদের জন্য উত্তম। হঠাৎ মোরে মাটির নিচে কবরে চলে যাওয়ার চেয়ে দুনিয়ায় বেঁচে থাকা উত্তম শিরোয়ারুকিয়া উকুম ইন আর যখন তোমাদের শাসকটা হবে চরিত্রহীন ধনী লোকের হবে কৃপন আর নেতৃত্ব নারীর হাতে চলে যাবে তখন জমিনের উপরের অংশ থেকে নিচের অংশ তোমাদের জন্য উত্তম তখন এই নারী নেতৃত্ব মেনে নেওয়ার নারী নেতৃত্বের বিরুদ্ধে যুদ্ধ করে মৃত্যুবরণ করে মাটির নিচে চলে যাওয়া উত্তম এত স্পষ্ট হাদিস এবং কোরআনের আয়াত থাকা সত্ত্বে ফাতিমা জিন্নাকে দলিল নিয়ে আসে কোরআন এবং হাদিসের বিপক্ষে এটা আলিম তো নই সেটা জাহিলি মোরাক্ষম অর্থাৎ মূর্খতার দ্বারা তার গুঠা আকিদা বিশ্বাস চিন্তা দ্বারা গঠিত উম্মে সালমা পরামর্শ দিয়েছিলেন পরামর্শ গ্রহণ করা না করা হলে গ্রহণ আসলে অথবা প্রত্যাখ্যান করতেন যদি উম্মে সালমার তিনি করতেন। তাহলে কি তার কোন ভুল হতো কখনো নয় তিনি নবী আর দ্বিতীয় তিনি উম্মে সালমার স্বামী নবী না হয়ে যদি শুধু স্বামীও হতেন তথাপিও তিনি তার পরামর্শ প্রত্যাখ্যান করতে পারতেন সে পরামর্শ দিলেই তিনি মানবেন এমন নয় কিন্তু তার পরামর্শটা ছিল এই সময় উপযোগী পরামর্শ অবস্থার প্রেক্ষিতে সালমার সিদ্ধান্ত দেননি যদি সিদ্ধান্ত দিতেন তাহলে বুঝতাম যে তার নেতৃত্ব তিনি পেয়ে গেছেন কিন্তু সিদ্ধান্ত দেওয়ার রাসুলকে আদেশ দেওয়ার উম্মে সালমার কি কোন অধিকার ছিল কোনো নয় তিনি শুধু মাত্রই পরামর্শ দিয়েছিলেন এটাকে নারী নেতৃত্বের পক্ষে দলিল হিসাবে যদি কোনো আলেম নামের এটা পেশ করে তাহলে সে সাল্লু আলাইসাল্লামের এই জীবন থেকে এটা আমরা শিক্ষা পাই আমাদের ও স্ত্রীগণ আমাদের জীবনের যে যেকোনো পেরাসানি মুহূর্তে তারা পরামর্শ দিতে পারে আর এটা উত্তম প্রত্যেকেরই নিজে তার স্ত্রীর সাথে কোনো বিষয়ে পরামর্শ করা এটা উত্তম নিজের পরিবার ছেলে মেয়ে তাদের নিয়ে পারিবারিক বিষয়গুলো নিয়ে পরামর্শ করা এতে করে পরিবারে একটা চিন্তার গড়ে উঠে পরস্পরের মধ্যে দূরত্ব কমে দেয় পরিবারের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় রাসুল্লাহ সাল্লু আলিবাসাল্লাম এই কাজটাই করতেন তো এখানে রাসুল্লাহ সালু আলিবাসাল্লাম যখন সেখানে কুরবানি করলেন মাথা মন্ডল করলেন সাহাবারাও করলেন এরপর সেখান থেকে ফিরে আসলেন তখন সাহাবাদের মধ্যে তো ওই সঙ্কুশটা রয়ে গেল যে রাসুলের স্বপ্ন দেখে আমরা এসেছিলাম সরাসরি রাসুল্লাহ সাল্লু আলহ্লামকে গিয়ে বললেন ইয়া রাসুল্লাহ আলাই আপনি কি সত্যি আল্লাহ রসুল নন তিনি বললেন অবশ্যই তিনি বললেন আমরা কি আমাদের নিহতরা কি জাননাতে যাবে না আর তাদের নিহতরা কি জাহান নামে যাবে না তিনি বললেন অবশ্যই আমরা কি সত্যুর উপর নই এবং তারা কি বাতিলের উপর নয় তিনি বললেন অবশ্যই এরপর তিনি বললেন সে উমর আল্লাহ তার দিনকে বিজয়ী করবেনি এবং আমাকে তিনি কখনো ধ্বংস হতে দিবেন না উমর এরপর রাগান্বিত অবস্থায় তার রাগটা তখন থামেনি আবু বকুরের কাছে গিয়ে একই ধরনের কথা বললেন আর আবু বকর একই রকম জবাব দিলেন যে একটা আবেগ ছিল তখন যে আমরা উমরা করার জন্য আসলাম আর এই আবেগটা তো এই কারণেও মক্কা তো তাদের জন্মস্থান কুরাইশ তো তাদের নিজেদেরই বংশ নিজের বংশের লোক না আমরা যদি একটু চিন্তা করে দেখি একই বংশের লোক কিন্তু ছিল উমরের হুঙ্কারে এই মক্কার লোকজন তো ভয়ে কাঁপত সেই উমর যারা তার ভয়ে কাঁদত তার সামনে দাঁড়িয়ে কথা বলতো না এরা তাকে বাধা দিয়েছে আর তিনি বাধা নিয়েছেন উমর থেকে সহ্য করবেন কেমন করে তার মধ্যে তিনি এত বেশি করে নেকির আমল করতে থাকলেন নেক আমল করতে থাকলেন এই জন্য যে তিনি বলছেন যে আমি রাসুলকে বারবার প্রশ্ন করেছি আমি বারবার প্রশ্ন করে তাকে ব্যতীগ্রস্ত করেছি फिर आस मन मध्य संकोच ताल तक अल्लाह सुबहानाउ तला नाजिले अल्लाह के যে সত্য স্বপ্ন দেখিয়েছিলেন সে হক স্বপ্ন এটাকে সত্যিতে প্রতিপন্ন করেছেন আসলে স্বপ্ন সত্য এটা সত্য হিসেবে আল্লাহ প্রতিপন্ন করেছেন এটা তারা কি বুজানো হয়েছে সেটা বুজানো হয়েছে হুদাই বিহারের সন্দিকে এটা হুদাই বিহার সন্দিকে বোঝানো হয়েছে এটাই প্রকৃতপক্ষে আল্লাহ বলছেন এটাই হলো বিজয় এই স্বপ্নের সত্যতা প্রতিপন্ন হয়েছে হুদাই বিয়ার এই সন্ধির মাধ্যমে তোমরা অবশ্যই মসজিদে হারামে প্রবেশ করবে আল্লাহর ইচ্ছায় যদি আল্লাহ চান নিরাপত্তার সাথে তোমরা নিরাপদে অবশ্যই মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে একটা দিকে দেখেন সদাকা সদাক আল্লাহ অতীত तुम्हारे मन करना तुम आगामी हो क्योंकि आल्ला बोझा मने को सत्य प्रमाणित हो गई अतीत बाचक शब्द আল্লা ব্যবহার করেছেন ব্যবহার করেছেন আল্লাহ সত্য প্রতিপন্ন করে পেলেছেন অথচ এর পরের অংশে দেখেন পরের শব্দটা আবার ব্যবহার করা হয়েছে ভবিষ্যৎ বাচক আবার ভবিষ্যৎ তোমরা অবশ্যই প্রবেশ করবে मस्जिदे हाराम दूटा तकिदा अवश्य तुम्हारा प्रवेश कर लतुन्ना तुम्हरा अवश्य अवश्य प्रवेश कर मस्जिदे हाराम मध्य আল্লাহ যদি চান নিরাপত্তার সাথে যেহেতু আল্লাহ সুবাহ মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য ইনশাল বলার কোন কর্মের ক্ষেত্রে এটা বলার জন্য এই শিক্ষা দেওয়ার জন্য আল্লা অবশ্যই অবশ্যই মসজিদে হারামের মধ্যে প্রবেশ করবে কিন্তু ইনশা আল্লাহ বলেছেন এই জন্য মুমিনদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুমিনগঞ্জ যখন ভবিষ্যতে কোনো কর্ম সম্পাদনের সিদ্ধান্ত নেবে বা বলবে ইশা আল্লাহ বলে কারণ ভবিষ্যতের কর্ম সম্পাদনের ক্ষমতা কোন মানুষের নাই সেই এখন পরিকল্পনা নিল আমি এটা করবো সে করতে পারবে না তার যোগ্যতা নাই কারণ সে জানে না একটু পরে কি হচ্ছে এই জন্য সেই ক্ষেত্রে তাকে বলতে হবে ইনশা আল্লাহ